আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ ও আধুনিক বিজ্ঞান বিষয়ক ধারাবাহিক আলোচনায় আমরা গত পর্বে রামাজানুল মুবারকের আধ্যাত্মিক চিকিৎসা বিষয়ক ইবাদত বিষয়ক তথা ধর্মীয় গুরুত্ব বিষয়ে আলোচনা করেছিলাম এবং সুরা আল বাকার একশো নম্বর আয়াত থেকে আটাত্তর নম্বর আয়াত পর্যন্ত এই কয়টি আয়াতে আল্লা যে বর্ণনা করেছেন বিশেষ করে রামাজান সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনায় এই আয়াতগুলোকে সামনে নিয়েই কথা বলছিলাম আজকের পর্বে রামাজান কেন্দ্রিক কিছু প্রয়োজনীয় বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি আল্লা সুবাহানা রামাজান উপলক্ষে সর্বশেষ যে আয়াতটি নাজিল করেছেন ১৮৭ নম্বর অর্থাৎ একশো থেকে ১৮৭ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রব আলিন রামাজানের বিবরণ পেশ করেছেন তার মধ্যে সর্বশেষ এই আয়াতটিতে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 فَلَا تَقْرَبُوهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ يَجِي 187 নম্বর আয়াত আমরা ইতিপূর্বে তিনটি পর্বে রমজানুল मुबारकের বিশেষ করে চিকিৎসা শাস্ত্রের দৃষ্টিতে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের সুস্থতার জন্য বিশেষ করে শরীরের মেদ চর্বি উচ্চ রক্তচাপ हार्ट समस्या मस्तिष्कर से अवसाद एवं शर के कर्मुखी तोलार रामजान रोजार जे एक चमत्कार भूमिका अच्छे हमें ये बोलार चेषा कर रामजानल मुबारक जे दिनी फजिलत अल्लाह सुबहान तला दान करहमत बरकत मखफीतर পরিপূর্ণ মাস তিরিশ দিনই আল্লাহর রহমত আল্লাহর বরকত এবং মাঘফিরাত সে আছে আমরা এই বিষয়টি আলোচনা করেছি এবং সেই সাথে লাইলাতুল কদর যে এক মহিমান্বিত মর্যাদাপূর্ণ রজনী আমরা সেই রজনীর বিষয়েও আপনাদের সামনে আলোচনা করার অবকাশ পেয়েছি এই সর্বশেষ ১৮৭ নম্বর আয়াতে আল্লা সুবাহালা বেশ কিছু নির্দেশনা প্রদান করেছেন আমরা আয়াতটির দিকে একবার খেয়াল করি যে আল্লাপাক বলছেন যে তোমাদের জন্য রাতকে বিশেষ করে তোমাদের স্ত্রীদের সঙ্গে মিলামেশার অনুমতি প্রদান করা হলো এটি পূর্ব যুগের একটি প্রচলিত বিধানকে রহিত করে আল্লাপাক আমাদের জন্য তিনি সহজ করে দিয়েছেন আগে এটি অনেকটা কঠিন ছিল যে সারাদিন রোজা রাখার পরে যখন তারা ঘুমিয়ে যেত তখন আর তারা তাদের স্ত্রীদের কাছে যেতে পারত না এমনকি তারা ওই শেহরি পর্যন্ত রাতের খাবার পর্যন্ত আর খেতে পারত না এটা তাদের জন্য এটা খুব কষ্টকর ছিল আল্লা সুবাহনহাত এই নারীদের সাথে তথা নিজেদের সহধর্মিনীদের সাথে নিজেদের স্ত্রীদের সাথে যে মেলামেশার অনুমতি প্রদান করলেন এই সাথে একটি চমৎকার নারী পুরুষের সম্পর্ককে আল্লা সুবাহনতালা এখানে বর্ণনা করে দিয়েছেন নারীরা হচ্ছে পুরুষদের জন্য পরিচ্ছদস্বরূপ এবং পুরুষরা হচ্ছে নারীদের জন্য পরিচ্ছদ শুরু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি আল্লাহ রবুল আলমিন এখানে গোটা মানব জাতির জন্য নারী পুরুষের একটি সম্পর্ককে এত চমৎকারভাবে বর্ণনা করেছেন এবং তাদেরকে অধিকার প্রদান করেছেন যে হুন্না লিবা সুল্লাহম লিবা সুল্লাহ কুন্তুম তখ্তা নুনা ফা আনকুম তারা আল্লাহর হুকুম বা সীমাকে লঙ্ঘন করে ফেলতেন এই বিপদকে আল্লা সুবাহ সহজ করে দিলেন অর্থাৎ মোমেনদের জন্য বিষয়টি সহজতর হয়ে গেছে যে তারা এখন রাতের বেলায় তাদের স্ত্রীদের সঙ্গে তারা মেলামেশা করার অনুমতি লাভ করলেন আল্লাহবা এটাই অনুমতি প্রদান করলেন আহ না শিরোভন এখন তোমরা তাদের সংস্পর্শে যেতে পারো আর এটি নারী পুরুষের একটি চিরন্তন একটি আবেগময় সম্পর্ক আল্লাহ সুবাহ এর দ্বারা নারী এবং পুরুষকে সম অধিকার প্রদান করেছেন রামাজান মাস একটি বরকতের মাস রামাজান মাস রহমতের মাস এই মাস ইবাদতের মাস মাসকে উদ্বুদ্ধ করেছেন আমরা স্ত্রীদের থেকে যদি তোমরা রামাজান মাসে লাইলাতুল কদর অনুসন্ধানকারী রূপে মসজিদের ভিতরে হও এত কাফকারীদের জন্য স্ত্রীদের সংস্পর্শে যাওয়া मिल मैशा करूता प्रकाशित हवा पर तुम्हरा कि खावा दावा पालन करोमीम्मले रत तुमरा অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত তোমরা রামাজানের রোজা পালন করবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই পর্বে রামাজানের সামাজিক গুরুত্ব বিষয় আপনাদের সামনে তুলে ধরব কিন্তু তার আগে রামাজান মাসে আমাদের সমাজে কিছু সমস্যা রামাজান মাসে আমাদের ভিতরে এক ধরনের একটা মানসিক অস্থিরতার সৃষ্টি করে আমি আপনাদের সামনে প্রথমেই বলতে চাচ্ছি যে চাঁদ দেখা বিষয় নিয়ে আমাদের মুসলিম সমাজে একটা বিতর্ক রয়েছে সারা বিশ্বের মুসলিমগণ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের বর্ণিত সুস্পষ্ট হাদিস যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো এবং এই হাদিসের সমর্থনে আল্লা রসুলের জামানায় মুসলিমগণ আমল করেছেন তার যথেষ্ট প্রমাণ আছে ভিন্ন প্রদেশে দূরে তারা যেখানে চলে গেছেন মদিনার সাথে তাদের সেই সময়ে যোগাযোগের অভাব ছিল তারা সেখানে চাঁদ দেখে রোজা রেখেছেন এবং সেখানেই চাঁদ দেখে তারা ইফতার করেছেন তাদের সঙ্গে মদিনার রোজার একদিন এদিক সেদিক হয়েছে বা আগে পিছিয়ে হয়েছে রাসুল সাল্লু আলাইসাল্লাম সেটাকে সমর্থন করেছে গোটা পৃথিবীর ভৌগোলিক অবস্থান এক নয় এটা হলো প্রথম কথা চাঁদ উদিত হলে রামাজান মাসের তোমরা রোজা রাখা শুরু করো নিজস্ব ভূখণ্ডে নিজস্ব রাষ্ট্রে যেখানে একটি স্বাধীন সার্বভৌম সীমানা বা এরিয়া আছে যেটি মক্কা মদিনা থেকে দূরে অবস্থিত सूतरा से निजस्व चाँद देख कार्यक्री हो हादी के बाद जुक्ति के ग्रहण करना तेजर जुक्ति हल गोटा पृथिवीर मुस्लिम एक परिवार सूतरा सारा पृथ्वी जेको प्रानदी एक जन मुस्लिम चाँद देखे से तरह ग्रहणजोग्य रसुल्लामें क्योंकि कठोर भाव निषिद्ध आषेधवाणी आ रामान एक दिन एगिए नहीं आसते पर रामजान के एक दिन एग्जिए आना जायेज नहीं चाँद उठसे নিশ্চিত হয়েই তবে রোজা রাখতে হবে এটাই আর আল্লাহ রসুল বলছেন যদি তোমাদের উপরে চাঁদ যদি তোমাদের কাছে মেঘের কারণে ঢেকে যায় বা আচ্ছন্ন বা আচ্ছাদিত থাকে তাহলে কি করোদ্দাতা তোমরা দিনকে পূরণ করে নাও সময়কে পূরণ করে নাও মাসকে পূরণ করে নাও আর আরবি মাস সব সময় ৩০ দিন এবং উনত্রিশ দিন আরবি মাস কখনো একত্রিশ দিন হবে না অথবা আরবি মাস কখনো আটাশ দিনে হবে না হ্যাঁ ২৯ দিন এটি হলে চাঁদ ছোট স্বল্প সূক্ষ্ম এবং সেটা আসমানে দেখতে একটু কঠিন কষ্টকর যদি ম্যাক থাকে কিন্তু যদি মাস ৩০ দিন হয়ে যায় তাহলে আর সেখানে দেখতে কোনো অসুবিধা হয় না আবার আরবি মাসের আরেকটা বৈশিষ্ট্য আছে যে পরপর পর একসাথে দুটো তিনটি ৩০ দিনের মাসও যায় না বা ২৯ দিনের মাসও যায় না একটি তিরিশ দিনের মাস গেলে তারপরের মাস উনত্রিশ দিনের যায় অর্থাৎ এভাবেই চাঁদ উনষাট দিনে গিয়ে দুটো মাসে মিলে একটা পূর্ণ রূপ ধারণ করে ফলে উনত্রিশ তারিখে যদি চাঁদ প্রকাশ হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয় তাহলে সেটাকে ৩০ দিন পূরণ করে নিতে বলা হয়েছে উল্লেখ্য বিষয় আল্লা সুবাহ তিনি দেখেন কে তার হুকুমকে বিনা বাক্যে বিনা তর্কে বিনা যুক্তিতে মেনে নাই। আমি রোজা তিরিশটা রাখলাম নাকি উনত্রিশটা রাখলাম এটা আল্লাহ দেখতে যান না এখানে আল্লাহ বলছেন যেদিন চাঁদ উঠবে এদিন থেকে তুমি গণনা করে যাও আরেকটি চাঁদ উদয় পর্যন্ত আর এর ভিতরে যদি অসুবিধা নেই আল্লাহ এই উনত্রিশটাতে পূর্ণ সব দান করবেন আর যদি ৩০টা হয় আলহামদুলিল্লাহ তাহলে এটাই আমরা অনেক সময় তিরিশ পূরণের জন্য একটা আকাঙ্ক্ষা পোষণ করি যেটা আমাদের জন্য প্রয়োজন নেই সমানিত দর্শক শ্রোতা এভাবে আমি যে কথা বলতে চাচ্ছি সারা বিশ্বব্যাপী গোটা পৃথিবীতে গোটা পৃথিবীর আধিক গতি বার্ষিক গতির পরিপ্রেক্ষিতে এবং সূর্য ও পৃথিবীর পরিক্রমায় পৃথিবীর এক পৃষ্ঠে যখন দিন থাকে আরেক পৃষ্ঠে তখন রাত থাকে সুতরাং একই সময়ে সারা পৃথিবীতে রোজা রাখার ধারণাটি একটি অবৈজ্ঞানিক একটি অযৌক্তিক বিষয় যখন আমরা বাংলাদেশে বসে দিনের বেলায় রোজা রাখছি মার্কিন যুক্তরাষ্ট্রে হয়তো তারা তখন রাতের বেলায় পানাহার করছেন সুতরাং তাদের সঙ্গে আমাদের এই দিনের পার্থক্য এমন কি মক্কার সঙ্গে মদিনার সঙ্গে আমরা যখন তাদের পূর্বে আর পৃথিবীর গতি হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে সূর্যের সঙ্গে সে যে তাল মিলিয়ে ঘুরছে ফলে আমরা যখন পূর্ব দিকে যেটিকে বলা যেতে পারে একটি স্রোতের উজানে যদি আমরা অবস্থান করি তাহলে ওজানের নৌকাটি ভাটি বেয়ে পূর্ণ ঘুরে আসতে তার একটা পূর্ণাঙ্গ সময় লাগবে বলা যেতে পারে যে ঘুরে মক্কা হয়ে। আবার তার নিজস্ব জায়গায় ফিরে আসতে সম্পূর্ণ ২৪ ঘন্টা সময় লাগবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা একটি ছোট্ট বিরতিতে যাব বিরতির পর ইনশা আল্লাহ আলোচনায় ফিরে আসছি আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন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 मौलिक नीतिमाल जार्धम बोझा सहज हो जाए इनिया शिक्षा काधारण उदाहरण कल रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রান মুবারকের এই পর্বের আলোচনায় নিষিদ্ধ আছে বা নিষেধ বাণী আছে যে তোমরা রামাজানকে একদিন এগিয়ে নিয়ে আসতে পারবে না রামাজানকে একদিন এগিয়ে আনা জায়েজ নেই চাঁদ উঠছে নিশ্চিত হয়েই তবে রোজা রাখতে হবে আর আল্লাহ রসুল বলছেন যদি তোমাদের উপরে ইন উগমিয়া আলাইকুম চাঁদ যদি তোমাদের কাছে মেঘের কারণে ঢেকে যায় বা আচ্ছন্ন বা আচ্ছাদিত থাকে তাহলে কি করো লা তোমরা দিনকে পূরণ করে নাও সময়কে পূরণ করে নাও মাসকে পূরণ করে নাও আর আরবি মাস সবসময় ৩০ দিন এবং উনত্রিশ দিন আরবি মাস কখনো ৩১ দিন হবে না অথবা আরবি মাস কখনো ২৮ দিনে হবে না হ্যাঁ ২৯ দিন এটি হলে চাঁদ ছোট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 ফলে উনত্রিশ তারিখে যদি চাঁদ প্রকাশ হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয় তাহলে সেটাকে ৩০ দিন পূরণ করে নিতে বলা হয়েছে উল্লেখ্য বিষয় আল্লাহ তিনি দেখেন কে তার হুকুমকে মেনে নাই। আমি রোজা ৩০টা রাখলাম নাকি উনত্রিশটা রাখলাম এটা আল্লাহ দেখতে যান না এখানে আল্লাহ বলছেন আইয়া মাম্মা তুমি গণে যাবে যেদিন চাঁদ উঠবে এদিন থেকে তুমি গণনা করে যাও আরেকটি চাঁদ উদয় পর্যন্ত আর এর ভিতরে যদি তোমার উনত্রিশটা হয় অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আল্লাহ এই উনত্রিশটাতেই পূর্ণ সব দান করবেন আর যদি তিরিশটা হয় আলহামদুলিল্লাহ তাহলে এটাই আমরা অনেক সময় তিরিশ পূরণের জন্য একটা আকাঙ্ক্ষা পোষণ করি যেটা আমাদের জন্য প্রয়োজন নেই সম্মানিত দর্শক শ্রোতা এভাবে আমি যে কথা বলতে চাচ্ছি সারা বিশ্বব্যাপী গোটা পৃথিবীতে গোটা পৃথিবীর আর্ধিক গতি বার্ষিক গতির পরিপ্রেক্ষিতে এবং সূর্য ও পৃথিবীর পরিক্রমায় পৃথিবীর এক পৃষ্ঠে যখন দিন থাকে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 আমরা একটা ট্রাফিকের যদি সিগনাল অতিক্রম করি যদি আমি ট্রাফিকের সামনে থাকি তাহলে সেখান থেকে আমার কিছু পূর্বে যাওয়ার দরকার এটি আমার পক্ষে সরাসরি উল্টে যাওয়া সম্ভব নয় আমাকে নিয়ম মেনে ভাটিতে পশ্চিম দিক হয়ে গোটা পৃথিবীর সময় প্রদক্ষিণ করে আবার যখন পূর্ব দিকে আসব হিসেব করে দেখা যাবে যে আমার পিছনে পরে পশ্চিমে যাদের সঙ্গে আমার দূরত্ব মাত্র তিন ঘন্টার কিন্তু ঘুরে আসতে এই জায়গায় তাদের সঙ্গে আমার দূরত্ব হচ্ছে একুশ ঘন্টার আর সময়ের ব্যবধানে যখন মক্কামুজমায় রোজা রাখছেন আমরা তখন এখানে হয়তো রোজা রাখার শুরুই করি নেই অথবা তারা যখন ইফতার করতেছেন তখন আমাদের দেশে দেখা যাচ্ছে রাত নয়টা বেজে যাচ্ছে তারা যখন সেহেরি খাচ্ছেন তখন আমরা এখানে সকালবেলায় রোদের মধ্যে হাঁটতেছি এই যে সময়ের ব্যবধান এই বাস্তবতাকে কোরআন এবং সুন্না নদুর রসুল একটি সমাধান দিয়ে গেছেন চোদ্দ আর এই কোটি মজাহে সাহাবাহাম তাবে তিন সেই আসমাউরি জাল শাস্ত্রের বিশেষজ্ঞ ব্যক্তিগণ এবং খোলাফায় রাশেদিন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাস্লাম থেকে এভাবেই আমল চলে এসেছে আজকেও পৃথিবীর সমস্ত পৃথিবীর বলা যেতে পারে জন মুহাদ্দিস বা এই বিষয়ে যে যে স্থানে চাঁদ দেখা যাবে সেখানে সেই চাঁদের হুকুম কার্যকর হবে এবং সেখানে তারা সেই সময় ঈদ পালন করবে এই বিভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার আল্লাহ সব তালা আমাদেরকেই তৌফিক দান করেন আজকে যে আয়াতটি পড়েছি এই আয়াতের ভিতরে আল্লাহ সুম্মা সুবাহ তোমরা রাত পর্যন্ত রোজা পালন করো বিশ্বনবী মোহাম্মদ রসুল বলছেন যে আমার উম্ম ততক্ষণ পর্যন্ত কল্যাণের ভিতরে থাকবে মঙ্গলের ভিতরে থাকবে আল্লাহ তাদের কল্যাণ করবেন যতক্ষণ পর্যন্ত তারা দ্রুত সূর্যাস্তের সাথে সাথে রাত সূচনা হওয়ার সাথে সাথে যখন তারা ইফতার করবে বলতে ইলাল একটি হলো রাত দুটি বস্তু যদি ভিন্ন হয় তাহলে সীমানা পর্যন্তই সেটার বিবরণ আসে। এই সেই ভাষা ব্যাকরণের শিক্ষা দিনের শেষ হল সূর্যাস্ত রাতেরও শুরু হলো সূর্যাস্ত অতএব রাতের ভিতরে দিনের কোনো অংশ প্রবেশ করবে না ইলা দ্বারা অর্থাৎ রাতের সূচনাতেই দিনের পরে সমাপ্তি ফলে যখনই সূর্য ডুবে যাবে তখনই শুরু হয়ে যাবে রাত আর তখনই সঙ্গে সঙ্গে ইফতার করা প্রয়োজন এখানেও আমরা একটি বিভ্রান্তির ভিতরে আছি। আমাদের মধ্যে অনেকেই মনে করেন সূর্যটা যখন ডুবলো সারাটা দিন যখন থাকতে পারলাম তাহলে আমরা একটা কাজ করি না দু চার পাঁচ মিনিট লেট করে তারপরে আমরা ইফতার করি এতে আমাদের আরও বেশি কিছু ভালো হলো। কেউ দুই মিনিট লেট করলেন এবার আরেকজন বললেন আপনি দুই মিনিট লেট করছেন আমি কি আপনার চাইতে কম শক্তিশালী আমি আরো দু মিনিট লেট করব এভাবে সে আরো দুই মিনিট লেট করে আবার আরেকজন এসে বলতেছে আপনারা চার মিনিট লেট করলেন আমি সাত মিনিট লেট করব। কারণ আমি সারা দিন থাকতে পেরেছি চোদ্দ ঘন্টা আমি আরো সাত মিনিট এভাবে শুধু পিছিয়ে যেতে থাকবে তো এখানে নির্দেশ কি আমাদের উচিত আজকে বিজ্ঞান আবহাওয়াবিদ আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে সূর্যাস্তের একবারে টু দ্য পয়েন্ট মিনিট সেকেন্ড উচ্চারণ করে আমাদেরকে এগুলো জানিয়ে দেয় সুতরাং সূর্য ডোবার যে সময়টি দেওয়া থাকে আমাদের সূর্য ডুবার সেই সময়টির সাথে সাথেই ইফতারের সময় নির্ধারণ করা উচিত এবং যত তাড়াতাড়ি আমরা ইফতার করব, আমাদের তাতে তত বেশি কল্যাণ হবে সম্মানিত দর্শক শ্রোতা সামাজিক বিষয় আমি আলোচনা করতে ইসলাম এই পর্বটির ভিতরে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ এসে যাওয়ার কারণে আমরা এই আলোচনাটিকে হয়তো আমরা আরেকটি পর্বে এবং অন্য একটি পর্বের সঙ্গে সমাপ্ত করবো তারাবীর নামাজ নিয়েও আজকে আমাদের ভিতরে রয়েছে এক ধরনের অস্থিরতা আছে আর রাসুলের রাতের নামাজের বৈশিষ্ট্য ছিল তিনি নামাজ পড়তেন রমজানের আমল এখানে আরো একটি সমস্যা আছে আমাদের মধ্যে অতি আবেগে আলেমগুন বলে থাকেন আল্লাহ তিন দিন তারাবি পড়েছেন সুতরাং এর বেশি পড়া যাবে না রাসুল কেন তিন দিন করেছেন এটা ফরজ হয়ে যাওয়ার ভয়ে এত চমৎকার যার দ্বারা আমরা অনেক কল্যাণ লাভ করতে পারি মুসলিম সমাজ থেকে জন্য অনেকে চেষ্টা করছি অথচ আল্লাহর খরচ হয়ে যাওয়ার হয়ে তিনি সারা মাস তারাবীর নামাজ পড়েন নাই কিন্তু আমাদের উচিত সারা মাস এই তারাবীর নামাজকে চালিয়ে যাওয়া আবার অনেকেই পূর্ণ রামাজানে কোরআন শরীফকে প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন মাজিদকে। তিলাবাত করে নামাজের ভিতরে তারাবির ভিতরে এই যে একটা প্রচলন আমাদের সমাজে দেখা যায় যদি আল্লাহ রসুলের জামানায় সম্পূর্ণ কোরআন তারাবি অথবা রাতের নামাজে শেষ করেছেন বা পড়েছেন রাসুল থেকে এরকম কোনো দলিল পাওয়া যায় না তাই তারা এটাকে এখন বিদাত বলা শুরু করেছেন আজকে যদি হাফিজদেরকে কোরআন খতম করার অথবা কোরআন তাদের মস্ক করার মতো ক্ষেত্র তৈরি করে না দেওয়া হয় যদি মসজিদগুলোতে কোরআনকে খতম করে তারাবীর ব্যবস্থা না করা হয় তাহলে একদিন হাফেজ বিলুপ্ত হয়ে যাবে সেদিন কোরআনের হাফেজ মানুষ আর আগ্রহ করে হবে না সম্মানিত দর্শক শ্রোতা এই ধরনের মাসলা মাসাইলগুলোর ক্ষেত্রে বিতর্ক অথবা অহেতুক সমস্যা সৃষ্টি না করে বরং সে হাদিস দ্বারা যে বিষয়গুলো প্রমাণিত সেই হাদিসগুলো বা সেই বিষয়গুলোর উপরেই আমল করা আমাদের প্রত্যেকের প্রয়োজন কোনো ওই যে সেই প্রতিযোগিতা অথবা বিবাদ অথবা মাসলামসাইল নিয়ে ফতুয়া ফারায় একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করার কোনো যুক্তি নেই প্রত্যেকেই যার তার আমল করবে প্রত্যেকে আল্লাহর সামনে তার নিজের আমল সম্পর্কে হিসাব দিবে যে আমল আল্লা সুবাহন আলা পছন্দ করবেন গ্রহণ করবেন কবুল করবেন আমরা তো সেই আমল দ্বারাই আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো তো আল্লা সুবাহানহাতলা আমাদেরকে যথাযথভাবে সইহাদিস ভিত্তিক আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামালাইকুম বরহমুলি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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লা সাল আলি সাল্লাম এর সন্নাতে অভ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সুন্না समग्र जीवन के सफल और सुंदर करोन्ना पुन सी जक आरिक बार्ता कल्लेख नम्बर खंड অধ্যায় নম্বর দুই হাদিস নম্বর দুই একজন লোক নবীজির কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো হে রাসলাম আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কি নবীজি বললেন তোমার মা লোকটি বলল তারপর কি বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ পঁচাত্তর যায় মায়ের দিকে এবং চার ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ যায় বাবার দিকে সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তনু পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা সুনানিতে উল্লেখ করা আছে খিতাবুল জিহাদ অধ্যায় নম্বর ৬ হাদিস নম্বর তিন হাজার একশো ছয় নব সাল্লা বলেছেন জান্নাত তোমার ইসলাম যে করে অধিকারের রক্ষা সততার সমর্থন বিরূপের খন্ডন আমি মোহাম্মদ মাদানি অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান বৈশিষ্ট শুধু পিস টিভি বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য আজ সন্ধ্যা পাঁচটায় বা সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলা